আজ আমরা এক চরম জাহেলি পরিবেশে বাস করছি যার বাধ্যিক দিকটা অনেক হলেও ভিতরে রয়েছে চরম সংকীর্ণতা ও স্থিরতা যারা জাহিনী সভ্যতায় আষ্টে জড়িয়ে আছে তাদের ধনসম্পদের ক্ষেত্রে প্রসারতা দৃশ্যমান হলেও প্রতিটা মুহূর্তে তারা আরও সংকীর্ণতায় পতিত হয় অনেক কিছুর চাহিদা ও অনেক কিছুই না পাওয়ার কষ্ট তাদেরকে প্রতিনিয়ত কুড়েকুড়ে খায় পৃথিবীর এত প্রশস্ততা সত্ত্বেও তাদের মনে হয় কেমন যেন দুনিয়াতে তার শ্বাস নেওয়ার জায়গাটাও ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসছে সবাই চায় এমন একটা জীবন পেতে যেখানে থাকবে না কোনো হতাশা ও অস্থিরতা থাকবে না কোনো কিছু না পাওয়ার কষ্ট বরং প্রতিটা নিঃশ্বাসের সাথেই তার বুকটা ফুলে উঠবে অনেক অনেক প্রত্যাশা বিশ্বাসের শক্তিতে কিন্তু কোথায় সে জীবন কিভাবে পাওয়া যাবে সে সুখময় জীবনের দেখা এর উত্তরে আল্লাহ তালা বলছেন মান আমিলা আও মানা আমি পুরুষ কিংবা নারীদের থেকে যারাই মমিন হয়ে সৎকর্ম করবে আমি অবশ্যই অবশ্যই তাকে একটি পবিত্র জীবন দান করব অর্থাৎ মানুষের ইহলৌকিক ও পারলৌকিক সুখ শান্তি সফলতা কামিয়াবি নির্ভর করে একমাত্র ইমান ও আমলে সালেহের উপর যে ব্যক্তি সৎকর্ম করবে চাই সে পুরুষ হোক বা নারী যদি স্বচ্ছ ইমান ও বিশুদ্ধ বুকে লালন করে তবে আল্লাহাল তাকে অবশ্যই একটি পবিত্র ও প্রশান্তিময় জীবন দান করবেন যেমন হালাল রিজিকের ব্যবস্থা অল্পেতুষ্টি ও অমুখাপেক্ষিতা স্থির ও প্রশান্তিময় চিত্ত এবং সঠিক পথের দিশাসহ একটি পবিত্র জীবন আল্লাহতালা তাকে দান করবেন যার ফলে যখন সে অনাহার উপবাস অসুখ বিসুখ কিংবা আর্থিক অভাবনটনের সম্মুখীন হবে বা বিপদে পতিত হবে তখন তার অল্পে তুষ্টি জীবন জীবনযাপনের অভ্যাস আল্লাহরপর থওয়াক্কুল ও কেয়ামতের দিন স্থাপ্রাপ্তির আশা তাকে কখনও উদ্বিগ্ন হতে দেবে না আরে সুখময় ও পবিত্র জীবন অর্জনে কোরআনের দৃষ্টিতে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই নারী পুরুষ সবার জন্য একই নীতি অর্থাৎ প্রত্যেকে তার নিজ নিজ অবস্থা অনুযায়ী সৎকাজ করার মাধ্যমেই পবিত্র জীবন অর্জন করবে অনেক বোনদেরকে দেখা যায় নিজেদের মূল্যবান সময়কে বেহুদা আড্ডা অনর্থক ঘোরাঘুরি কিংবা নাটক গান ও মুভি সিনেমার মতো অশ্লীল ও গুনাহের কাজে নষ্ট করে দেন অনেকের তো চাকরি বাকরি আর পারিবারিক ব্যস্ততাই দিন রাত কেটে যায় আবার অনেকে পরিবারের জন্য খাদ্য রান্না আর আইটেম গুনতে গুনতেই সময় পার করে দেন অথচবক্ত সালাত সকাল সন্ধ্যার আজকার কোরআন তিলাওয়াত দৈনন্দিন নফল নামাজ ও দোয়া ইত্যাদির কোনো খবর থাকে না বরং এসবের ক্ষেত্রে অনেক বেশি গাফিল দেখা যায় এমন এমনকি পাঁচবক্ত সালাতের ব্যাপারে অনেকে থাকেন সীমাহীন বেখবর অথচ হে বোন ক্যামতের দিন যখন আপনি মহান রব্বুল্লা আলমিনের সামনে দণ্ডায়মান হবেন তখন আল্লাহ সর্বপ্রথম আপনাকে নামাজের ব্যাপারে জিজ্ঞেস করবেন সেদিন আল্লাহর সামনে আপনার কি জবাব হবে হাদিস এসেছে বিহিল আব্দু দিন বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নারীদের সক্ষমতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তালা তাদেরকে তেমন পরিশ্রমের কাজ দেননি নারীদের নামাজের ইমামতি নেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেই সশরীরে জেহাদে অংশগ্রহণের আবশ্যকীয়তা নেই বরং আল্লাহ তালা তাদেরকে যতটুকু তাদের সাধ্য কুলই এবং তার জীবনের সাথে মারামছই শুধু এতটুকুই আদেশ দিয়েছেন প্রিয় বোনেরা তাই কাজ যতই ছোট হোক দেখতে যতই হালকা মনে হোক কখনো ছেড়ে দেবেন না আপনি পরিবারের জন্য খাবার রান্না করছেন দেখি পাতিল ঘষামাজা করছেন ঘর যাড়ু দিচ্ছেন স্বামী সন্তানদের কাপড় চুপড় ধুয়ে দিচ্ছেন এসব যদি এখলাস ও সাওয়েরাশাই করে থাকেন তাহলে ইনশাল্লাহ এগুলি আপনার নাজাতে রসিলা হবে প্রিয় বোন যখনই সময় পান সালাতে দাঁড়িয়ে যান নিঃসন্দেহে নামাজ আপনাকে অশ্লীলতা ও গুণাহ থেকে বিরত রাখবে সময় নিয়ে কিংবা কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করতে থাকুন কারণ এই জিকিরের মাধ্যমেই আপনার হৃদয় প্রশান্তি লাভ করবে প্রতিদিন স্বল্প করে হলেও কোরআন তিলাওয়াত করুন কারণ কোরআন তিলাওয়তে ইমান বৃদ্ধি পাবে বেশি বেশি দোয়া করুন কারণ যে আল্লাহ তালার কাছে দোয়া করে না আল্লাহ তার উপর রাগান্বিত থাকেন নিজ সামর্থ্যের মধ্যে বেশি বেশি সাদাকা ও করতে থাকুন কারণ দান খাইরাত আপনার থেকে বিপদাপদ দূরে রাখবে পরিবারের লোকদেরকে সাহায্য স্বামীর আনুগত্য স্বামী সন্তানদের সেবা প্রতিবেশীদের সাথে সদাচরণ হাস্যজ্জ্বল চেহারায় সবার সাথে কথা বলা এবং সর্বদা আল্লাহ তালার স্মরণ সহ সহজ সহজ ন্যাকামলগুলোর মাধ্যমেই আপনি পেতে পারেন একটি পবিত্র জীবন যে জীবনের শুরু তো হবে এই পৃথিবীতে কিন্তু পরিসমাপ্তি ঘটবে এমন এক জীবন দিয়ে যার কোনো মৃত্যু নেই এমন এক ধনাট্যতা দিয়ে যেখানে দারিদ্রতার ল্যাসমাত্র জীবন লাভ করতে না পারি এবং আল্লাহর স্মরণ থেকে গাছের থাকি তবে আল্লাহাল আমাদের উপর চাপিয়ে দেবেন সংকীর্ণ জীবনের আসাব যে আজাব আমাদেরকে ইহকালু পরকালে তাড়িয়ে বেড়াবে আল্লাহ বলেন ওমানিক আর যে আমার শরণ থেকে তার জন্য এক সংকীর্ণ জীবন এবং কেয়ামতের দিন আমি তার হাসন করব অন্ধ অবস্থায় তাই প্রিয় বোনেরা আসুন সকলে আল্লাহর দিকে ফিরে আসি এবং দুনিয়া আখিরাতের সুখময় জীবনের দিকে অগ্রসর হই আল্লাহ আমাদেরকে আমল করার তাও দিন আয়ব